সমিল হিও আনশল বিমা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহাতিল্লাফি من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضلنا ومن يضلله فلا هادينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريكنا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 أَما بعض فَعووضُ بالِاللاجِ مِنَ الشَّطونِ الرجم بِسممِ الاجِ وَحمنانِ الرحيم وَدَ الله الذينَ آمَنُوا مِنكمُم وَعملِ الصَّالِح لا يَسْستَخْلفًاَّ غُن في الأرض كَمَا اسْتَخْلَفَ النَّاسَ مِن قَبْلِهِمْ وَلَايُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي تَضَوَّلَهُ وَلَا يُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَن يَعْهُدُونِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ মুগ্ধ কবরস্থান মাঠে আয়োজিত বাংলাদেশের মা বনেরা আল্লাহ অগণিত অসংখ্য প্রশংসা করে মেহরবানি করে আমাকে সামনে আরো করবেন অল্প সময়ের জন্য আমি আপনাদের সামনে আঠারো নম্বর পাঁচ পঞ্চাশ মেরে ভাইও আল্লাহ আমাদেরকে অনেক ভালোবেসে সৃষ্টি করেছেন এবং শুধু তার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন আর আল্লাহ তালা ভালোবেসে বানিয়ে আমাদের কলিজায় আল্লাহ তালা ইমান রেখে দিয়েছেন এই জন্য বলেন আলহাম বলেন আমাদের কলিজা আল্লাহ তালা কি রেখে দিয়েছেন বলেন ইমান রেখে দিয়েছেন কিন্তু আমাদের ইমান এতটা দুর্বল হয়ে গিয়েছে আমাদের ইমান এখন আমাকে আমাদেরকে মসজিদ পর্যন্ত ঠেলে দেয় না যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত দেয় না এই মান আমাকে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতেও দিবে না যে ইমান আমাকে মসজিদ পর্যন্ত যেতে বাধ্য করে তো আশা করা যায় ওই ইমান আমাকে মৌতের সঙ্গে সঙ্গে জান্নতে দিয়ে দেবে এই জন্য আমাদের ইমানকে এতটা উন্নীত করা দরকার যতটা ইমান হলে আমার প্রতিটা গুনাহের সামনে এই বাধা হয় আমার গুন আমার ইমান কি হয় বলেন কোন মানুষ জেনা করতে পারে না মৌমেন অবস্থায় কোন মানুষ চুরি করতে পারে না মৌমেন অবস্থায় তাইলে বুঝা গেছে মৌমেন অবস্থায় চুরি করা যায় না মৌমেন অবস্থায় গেছে মৌমেন অবস্থায় গুনাহের সামনে আমার ইমান যেন সত্য প্রাচীর হয় আমার ইমান যেন বাধা হয় অতটুকু ইমান আমাকে দুনিয়া ও আজাব থেকে বাঁচাবে আখেরাত আজাব থেকে বাঁচাবে এই জন্য আমার পঠিত করি করিমের এই আয়াতেমা এই আয়াতে আল্লাহ আমাদের বাচ্চারা একে অপরকে কি বলে জানেন এই ওয়াদা কি বলে নিজেকে সুদৃঢ় করার লেগে একজন একজনকে কি করে তবুল আলামিন বলেন আমিও ওয়াদা করছি তোমাদের সাথে কার পক্ষ থেকে ওয়াদা বলে আমি তোমাদের কাছে আরেক জায়গা বলেন আমি যে ওয়াদা করি এটা কখনো খেলাফ করি না এটা কখনো কি করিনা খেলাফ করি না তো আল্লাহ তাল সাথ করেন আমি ডকুল ওয়াদা করছি তোমাদের সাথে তোমাদের মধ্যে যারা ইমানের উপরে উঠবা এবং নেমানের উপরে আর নেেন উপরে বলেন তাহলে আমাদের করণীয় কয়টা দুইটা কি কি ইমান নে কামল এই দুই শব্দ এক হাজার বার বলা দরকার এক হাজার বার তসবিহ তো আমি আল্লাহ তালা বলেন আমির আলমিন ওয়াদা করেছি ওয়াদা করছি তোমরা যদি ইমানের উপরে উঠো আর খিলাফত আমি তোমাদেরকে দিয়ে দিব এখন কে এই খেলাফত আমাদের হাতে না অন্যদের হাতে তাহলে বুঝা গেছে ইজ আত্ম আমাদের কি দোষারোষ করা দরকার আমরা আমাদের সত্য পুরা করি নাই আমরা আমাদের সত্য কি করি নাই বলে তাইলে বোঝা গেছে এই জমিনে খিলাফত হকদার ছিলাম আমরা আমার ওয়াদা যেরকম মদিনায় তাই দিয়েছিলেন যেরকম মদিনায় তাই কি করেছিলেন বলেন তাহলে এই জমিন মূলত আল্লা মূলত কার তাহলে আল্লাহ যা কি ইচ্ছা করতে হবে শর্ত কি মান আর কি এজন্য এখানে আমরা যারা আছি আমাদের এই মাস আমরা যে মানুষগুলো আছি এরা তো গোটা দুনিয়ার জন্য যথেষ্ট নই গোটা দেশের জন্য আমরা যথেষ্ট নই কিন্তু আমি আমার নিজের জন্য তো যথেষ্ট আমি তো আমার জওয়ামিন তো আমি কথা ঠিক না ব্যাঠি বলেন আপনার জিম্মাদারকে বলেন আমার জিম্মাদার তো আমি আমার জিম্মাদার তো কি আমার জিম্মাদার তো আমি गोटा देश मानुषा गोसलमानल ठीक करा छा दुनिया सूंदर हमारा आखर सूंदर हमारा चाहिए कथा जो सूर्जियत टांदाई बी जो जजालो भाषाई बी उठब इनशा किस उठबा याहूदीरा गा देखतेजराल गवेश এটা আমেরিকা গবেষণা করে ফেলছে এটা রাশিয়া গবেষণা করে ফেলছে ওরা দেখছে মুসলমান সে মদিন এতইবা থেকে পৃথিবীর পশ্চিম প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত চলে গেছে মুসলমান মদিন এত থেকে স্পেন পর্যন্ত পৌঁছে গেছে মুসলমান হিন্দু হিমালয় পর্যন্ত বসে গেছে পৌঁছছিল আমাল মুসলমান হাতিয়ার ছিল কি বলেন ইমান আর আমাল ছিল মুসলমানের হাতিয়ার ওরা দেখছে এটাই তাদের হাতিয়ার অতএব এই দুই জিনিস ইমান আর আমাল বানায় কোথায় এটা দেখো ইমান আর আমাল বনে কোথাও এটা দেখো ইমান আর আমাল কোথায় এটা দেখো। আর আমার মার্কাজ আর কথা বুঝে এসছে কিনা অতএব গোটা জাতিকে গোটা মুসলিম বিশ্বকে ইমান আর আমাল মার্কাজ থেকে বিচ্ছিন্ন করে দাও ইমান আর আমাল মার্কাজ থেকে কি করে দাও पर बोलें, बोलें तो कारण की मानल दूरे सर गे शुद्ध सरकारी दल इमानल थ दूरे सर सेोधी दलों इमानल दूरे सरते আমাদের শুধু সরকারি দল আর বিরোধী দল ইমান আমল থেকে দূরে সরছে বা গোটা জাতি ইমান বিরোধী দল দায় এর জন্য সরকারি দল দায় মূলত এর জন্য দায়ী কে আমি আমি বলেন কে দায়ী যদি প্রত্যেকেই মনে করতে পারি যে আমি দায়ী তাইলে তো দাব সহজ আর যদি মনে করি ইনি দায়ী স্তিমার জন্য উম্মতি মুস্তিমার জন্য আজকে শুধু চোখের কানে দিয়ে কাজ করা হবে না উম্মতের উম্মতি মুস্তিমার সামনে আজকে কলিজার তাজা খুন ঢেলা দিয়ে কাজ করা দেওয়া আপনাদের কানে তো আমরা অনেক শুনিয়েছি অনেক শুনিয়েছি আপনাদের কানে এবার কি করা আবাদ করা এই জন্য বুঝে থাকলে জবাব দেন হুম্মতি মুস্তিমার উত্তরণের রাস্তা কোথায় সবাই বলেন না তো হুম্মতি মোস্তিমার উত্তরণের রাস্তা কোথায় ইমান আর আমল হলো উম্মতি মুেমার আজকের ধ্বংস থেকে বাঁচার হাতিয়ার এই ছাড়া উম্মতি মুস্তেমার সামনে আর কোন রাস্তা খোলা নাই ইমান আর আমলে রাস্তা ছাড়া উম্মি মুসলমাকে এই জুলুম ও চেতন থেকে বার্মার মুসলমানদের জুলুম থেকে কাশ্মীর থেকে ইন্দোনেশিয়ার মানদানা দ্বীপের মুসলমানদের জুলুম থেকে চীনের জিনজিয়াং এর মুসলমানদেরকে জুলুম থেকে থাইল্যান্ডের মুসলমানদের জুলুম থেকে বাংলাদেশের মুসলমানদের এদের জন্য এদের রবের ওয়াদা আছে এদের রবের কি আছে ইমান আর আমল উপরে যদি এ জাতি উঠে এদের জন্য এদের রবের কি আছে বলেনা আছে ওয়াদা কি আমি বলাচ্ছি কেন জানেন আমার এই কথা যেন আপনাদের কান পর্যন্ত না থাকে দিল পর্যন্ত প্রচুর সাহবাগ নভিরা বলতেন কথা বুঝে আসছে তাহলে বলেন তো দেখি আল্লাহ তার কি ওয়াদা ইমান আমল উপরে যদি উঠি ওয়াদা কি কেমনি বলল আল্লাহর কোরআন বলছি আমি অন্য কিছু ইনাদের বিশ্বাস হয় না এনাদের কি হয় না আর আমার আমাদের আমাদের কাছেও তো লাগে যে মায়ুষ মায়ুষ মনে হয় ঠিক না কি যেন মনে হয় কি হাসান মজাক নী কিনা হ্যাঁ অমাহুয়া ভিল অমাহুয়া ভিল এটা মজাক নয় এটা দুষ্টুমি নয় এটা দুষ্টমি নয় এটা দুষ্টমি নয় দুষ্টুমি না আসলে বাস্তবতা বলে আল্লাহ তালারা সত্য না মিথ্যা ওয়াই ওয়াই না রবুল ব বলেন আমার ওদা সত্য তোর আলমীর তোমাদের মালিক তুমরা মালিক হবা সোহা এ বাংলাদেশ তোমরা মালিক হবা তোমরা মালিক হবা কেমন যেমনি ভাবে মদিনায় তৈবা মালিক হয়েছিল সাহাবা তোমাদের পূর্ববর্তী মালিক হয়েছিল তোমরাও জন্য দেয়ালে দেওয়ালে লিখলে হবে খেলাফত খেলাফত মাঝে মাঝে দুই একটা মিছিল করে দিলে হবে খেলাফত খেলাফত মাঝে মাঝে তথাকথিত জঙ্গিবাদীরা মাঝে মাঝে দুই একটা জায়গায় বোমবারি করে দিলে হবে দু একটা বাসায় বোমা বানাইলে কিসের খেলাফে জোরে বলেন না কেনা দু একটা মাঝে মাঝে দুই একটা বোমবারি করে দিলে খেলাফত হ্যাঁ কহাদের বোমা বানাইলে খেলাফত আল্লাহ বুঝে আসছে না কে জানে আল্লাহ জানে নাকি আমারও আবার কে জানে কি ভাই তাহলে না কিমান আর ইমান আর প্রথম শর্ত এই শর্ত করলে রব আলের প্রথম ওয়াদা কি আমাদেরকে কি দিয়ে দিবেন আমাদেরকে জমিনের মালিক বানিয়ে দিবেন আমরা এখন জমিনের এক ইঞ্চি পুনরুদ্ধার হবে ইমান আর আমলের ভিত্তিতে এবার গবেষণা করে দেখলো এই ইমানের আমল কোথায় শিখানো হয় গবেষণা করে দেখছে তিন জায়গায় ইমানের আমল শিখানো হয় তিনটা মার্কাজ আছে ইমান আমলের এক নম্বর মার্কাজ হইলো মাদ্রাসা ইমানোথায় শানো হয় তিন জায়গা তিন জায়গা বলুন কোথায় শিখানো হয় এক নম্বর মাদ্রাসা আরো ধরে বলেন এক নম্বর কি তাই বুঝা গেছে মাদ্রাসা ছাড়া मद्रासा सन्तान के बोल के मद्रासा दीब इनशा हाथ चल रही दीब तो इनशाला सब देखे कबल कर হক আজ আছে কাল নাই এই মাহফিল আজ আছে কাল নাই এই যুবক যেদিন বিয়ে করবে হইতে পারে এই মাহফিলা আগামী বছর হবে না হইতে পারে মহাজাল কিন্তু এই যুবক যেদিন বিয়ে করবে সেদিন যদি আমার এই কথা মনে উঠে কামিয়া এই জন্য চলো নিয়ত করি ইনশাআল্লাহ আমিন এটা হওয়া দরকার এখন আজকের মুসলমানদের সবচেয়ে বড় স্লোগান ওরা বলবে আমরা মাদ্রাসা থাকতে দিব না আর আমরা বলবো আমরা আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসা করাবো আলমিন খেলাফত দিয়ে দিবে এটা ওয়াদা এখন যারা মাদ্রাসায় আসে নাই ওরা ইমান আমল শিখবে কোথায় বলে ওরা তো ইমান আমল শিখে তবলিগে ওরা ইমান আমল কোথায় শিখে বলেন तबलीगे जमात तब के तबलीगी जमात के मस्जिदे मस्जिद मद्रासा के विर्कित करान बागी भंडरा तथाचित सुन्नरा कत ठीक ना এদেরকে তুলে দেওয়া হয়েছে এদেরকে পাঠানো হয়েছে এদেরকে পাঠানো হয়েছে বলেন বিতর্কিত করে দিবে এবং গোটা জাতিকে ইমান আর আমালের পরিবর্তে গোটা জাতিকে ইমান আর আমালের পরিবর্তে গোটা জাতিকে রসুলের জন্মদিবস মুখী করে দিবে বলেন ইমান আর আমি খেলা হাতের পূর্ব শর্ত কি এখন ইমান আমাল শিখে কোথায় এই জন্য মাদ্রাসা গুলোকে বিতর্কিত করে দাও জঙ্গি বলিয়া জঙ্গি জঙ্গি বলিয়া মাদ্রাসাকে বিতর্কিত করে দাও এদেশের মানুষ বাচ্চাদের মাদফা দিবে না জঙ্গি হবে ভয়ে এদেশে বাচ্চাদেরকে মাদসা দিবে না আর ওয়াহাবি হবে ভয়ে তবলিগি জামাতে আর দিবে না কিন্তু এদেশের মানুষ আলহামদুলিল্লাহ তাদের সড়তর্গ বুঝে গেছে ঢাকা রচিত হয় ষড়যন্ত্র যদি ইউরোপে রচিত হয় ষড়যন্ত্র যদি হাইথ হাউজে রচিত হয় ষড়যন্ত্র যদি দিল্লিতে রচিত হয় ষড়যন্ত্র যদি ইসরায়েলের রচিত হয় ষড়যন্ত্রের জবাব আর শাহাজিম রচিত হয় ষড়যন্ত্রের জবাব কোথায় রচিত হয় মাদ্রাসায় আর নিজেরা আমি কি বুঝাইতে পারছি আপনাকে বুঝে থাকলে বলেন খেলাফতের পূর্ব শর্ত কি আর ইমান আমল শিখানো হয় কোথায় তাহলে সন্তানদেরকে দিব কোথায় ছেলে হোক আর নিজরা যাব কোথায় তবে লিক জমাতে নিজেরা যাবো কোথায় বলেন হ্যাঁ আপনাদের জন্য ব্যবস্থাপত্র আছে হক কারণে হাতে হাত দিয়ে দেন হক কারণে কোন আল্লাহ হাতে হাত দিয়া তার জিন্দগির তালিমাত আপনার জিন্দগির ভিতরে ঢুকান ইনশাল ইমান আমার এক জিন্দগি নসিফ রাস্তা হলো তিনটা এবং ভণ্ডদের কে দিয়া তাহলে বুঝা গেছে জঙ্গিদের থেকে সাবধান এবং তথাকথিত ভণ্ডপির থেকে সাবধান মনে থাকবো কথা ইনশাল আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন সকলে বলে আমি পরে আমলের প্রথম নাম্বার হল নামাজ বলছেন না উনি আল্লাহ কি বলেন দেখেন হুজুর যখন পড়তে বলতেছিলেন তখনই আমি ভাবতেছিলাম যে এটা দেখি কোথায় পাওয়া যায় দেখেন কি বলে পাদল হুল্লীনা মনুমিঙ্কুম আসলে যেমনি ভাবে তোমাদের পূর্বীদেরকে জমিনের মালিক বানিয়েছিলাম এক নাম্বার আমাদের শর্ত পূর করলে আল্লাহ পাঠা দিবে আমি তোমাদের জন্য মনোনীত করেছি যে দিনকে তোমাদের জন্য পছন্দ করেছি এই দিনকে আমি প্রতিষ্ঠিত করে দিব তাহলে এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য শর্ত কি না আমাদের কোন সম্পর্ক নাই বোঝা দরকার আমাদের সম্পর্ক ইমানের সাথে আমাদের সম্পর্ক কার সাথে বলেন এদেশের শত শত হাজার হাজার মাদ্রাসার সম্পর্ক কিসের সাথে ইমান আমাদের জিন্দগির মিশন কিটা যুবক ইমান আমল উপর উঠে এ জাতির প্রতিটা বাচ্চা ই মানের আমল উপর উঠে এ জাতির প্রতিটা মার বোন ইমান আমল উপর উঠে এটাই বলো এদেশের হাজারো লাখ তোমাদের এই প্রভাখান কারণে এই জাতির উপরে যদি বিদেশি কোন শকুন থাবা মারে আমরাও থাকবো না তোমরাও ঠিক বানা বাস্তব না বলেন শেষ কি থাকে নাই এজন্য চলি আমরা আমরা আমাদের মিশন আমাদের ভিশন আমাদের ভিউ আমাদের টার্গেট এই জাতির প্রত্যেকটা যুবক নামাজি হয়ে যায় প্রতিটা মার বোন হয়েছে না বলেন এক নম্বর শর্ত ইমান দুই নম্বর শর্ত আমল আর এক নম্বর এক নম্বর যা কি আমি তোমাদের জন্য যে দিনকে পছন্দ করেছি ওটাকে আমি বাস্তবায়িত করে দিব তিন নম্বর তোমরা এখন ডরে ডরে আসো ডরে ডরে ডরে ডরে ডরে ডরে ভয়ে ভয় আস ভয়ে ভয়ে আসান উঠ আমি তোমাদের ভয়কে নিরাপত্তা দ্বারা বদলা দিব ভয় আসেনি আর একটা ভয়ে আসেনি আর যু বলো না ভয়ে আসেনি কশ্মীরে ভয়ে আসেনি আলোপনা করি আলোপনা করি ভয়ে আসেনি ইয় মানিরা সোনা সোনা শহরের মানুষগুলো ভয়ে আসেনি বাগ দাদ মানুষগুলো ভয়ে আসেনি উঠ আমার উপর এরপরে কি বলেন কেমন হবে জানা ওরা শুধু আমার আবাদ করবে আর কেমন ভাবে জানা লু শ্রীখ ন আমার সাথে কাউকে শরিক করবে না এটা শুধু কার আবাদ করবে এটা আল্লাহ আমার সাথে কি করবে না এর পরেও কেউ যদি আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা কি এখন আমরা কি আগের মধ্যে না ফরার মধ্যে আমাদের নাম আমরা আগের দিনের মধ্যে ঢুকবো তো ইনশালের কথা মনে হয়েছে খেলাফতের পূর্ব শর্ত নামাজ বল খেলাফতের পূর্ব শর্ত কি না দেয়ালে দেয়ালে লিখে দিলে খেলাফত কায়ে যাবে মাঝে মাঝে দুই চারটা দশজন একটা খেলাপদের জন্য পূর্ব সত্তানের জন্য পূর্ব সত্য আমাল এই নামাজ রব আল বলছেন দুই নম্বরে কি করব। শুধু গাড়ির মডেল বদলায় হিসাব করে করে জাকাত কি বলে এটাকে শুধু ঘরের ফার্নিচার বদলায়ও না মালের হিসাব করে করে জাকাত লাগাও শুধু বিভিন্ন গহনার ডিজাইন বদলায়ও না মালের হিসাব করে করে জাকাত লাগাও মুসলমান কি পরিমান পিঠাই অপেক্ষা করতেছে কি পরিমান পিঠা বার্মাতে হইতেছে কি পরিমান ফিটাই বাগদাদে হতেছে কি পরিমান পিটাই ইরাকে হইতেছে ধ্বংস করে অল্প হবে বাস্তব না বাস্তব এটা দিয়ে এদেশে আমান এটা দিয়ে এদেশে নিরাপত্তা কায়ে হবে আচ্ছা আরেকটা শব্দ শেষ শব্দ আমি বলি আপনাদেরকে থার্টি ফার্স্ট জানুয়ারির হিন্দু উল্লাস করে বুঝে বলেন বুঝে বলেন আমাদের ইদুল ফিতরে কয়জন হিন্দু উল্লাস করে আচ্ছা আমাদের ইদুল আজহাদে কয়জন ইয়াহুদিয়ার কয়জন খ্রিস্টান নাচি করে আচ্ছা আমাদের আমাদের ঈদ উল কোনো হিন্দু নাচে না কেন আমাদের ঈদ উল আজহাদে কোনো হিন্দুর ঘরে ভালো খাবার পাকানো হয় না কেন আমাদের ঈদ উল ফিতরে কোনো হিন্দু নতুন কাপড় পরে না কেন ওরা বলে আমরা হিন্দু ওরা মুসলমানদের উৎসব ওখানে না এটা মুসলমানদের উৎসব এই জন্য আমরা নতুন কাপড় পরব না এটা মুসলমানদের উৎসব এই জন্য আমাদের ঘরে ভালো খাবার পাকানোর দরকার নাই এটা মুসলমানদের উৎসব এই জন্য নাম্বা পরস্পরকে থ্যাংক ইউ দেওয়ার সাধুবাদ দেওয়ার দরকার নেই এটা মুসলমানদের উৎসব ওরা আমাদের কোন হিন্দুর ভাষায় কি ছাগল দাবাই হয়েছে আচ্ছা ওদের ওদের বৈশাখিতে ওদের পয়লা বৈশাখীতে আমাদের ঘরে রুই মাছ কিনা হয় ইলিশ মাছ কিনা হয় এরকম মুসলমান আবার এই জামাটা কার শরীর জার জার জামা তার তার এটা বুঝে থাকলে ওটা কেন বুঝলেন না ধর্ম যার উৎসব তার বলেন কি বলছি বলেন বলেন আমাদের না ওদের আর কি করি না ধ্বংস করিও না জাতি ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে আল্লাহ মেহরবানি করে আমাকে আপনাকে কথাগুলো বুঝা মানে সহজ করে দেন আমি কি মনে কষ্ট দিয়ে ফেলেছি আপনাকে না দাওয়াত দিবে না নাকি সর্ত জুড়ে দিবে না আল্লাহ দেখো না এই কথা মনে আবার আমি কি বুঝাইতে পারছি ইনশাল সূর্য যদি সুফদিক থেকে উঠবে সূর্য যতদিন সুফদিক থেকে উঠবে ততদিন এদেশে মাহফিল চলবে ইনশাআল্লাহ যতদিন সূর্য পূর্ব দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে না যতদিন এখানে বুঝেন না এই কথা এই জন্য মেহের করে আল্লাহ তালা আমাদের কি মান আমলের দৌলত নসিফ করেন আল্লাহ তালা আজ থেকে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ রমদান মাসের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলে মেয়েদেরকে কওমাসা পড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বিবি বাচ্চাদেরকে পর্দা করাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদের সকলকে তৌফিক দান করেন আমিন رب العالمین আমিন আদের কাম পর্যন্ত পৌঁছে দিয়েছি আপনি আপনাদের দিল পর্যন্ত পৌঁছে দেন আমিন ওয়া মা